প্রশ্ন হল বিসমিল্লা বলবেন নাকি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলবেন সাধারণ নিয়ম হলো যে বিষয়ে শুধু বিসমিল্লা বলার ব্যাপারে সুনিশ্চিত দলিল আছে সেগুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রে আপনি সম্পূর্ণ বিসমিল্লাহ রহমান রহিম বলতে পারেন যেমন কোনো বই লেখা দৈনন্দিন কাজকর্ম লিপিবদ্ধ করা এসব ক্ষেত্রে আপনি শুধু বিসমিল্লাহ না বরং সম্পূর্ণ বিসমিল্লাহ রহমান ইর বলতে পারেন বিসমিল্লাহ বা বিসমিল্লাহ রহমান ইর বলা মুস্তাহাব অবশ্য লেখালেখির বিষয়ে যেমন বই লেখার ক্ষেত্রে সম্পূর্ণ বিসমিল্লাহ রহমান রহিম রাহিম বলার স্বপক্ষে দলিল পাওয়া যায় যেমন হুদাইবিয়া সন্ধির সময় রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম চুক্তিপত্রে বিসমিল্লাহ রহমান ইর রাহিম লেখার নির্দেশ দিয়েছিলেন সুতরাং যে বিষয়ে কোনো সুনির্দিষ্ট দলিল নেই সেক্ষেত্রে আপনি বিসমিল্লা কিংবা বিসমিল্লাহির রহমান ইর এর যে কোনোটা বলতে পারেন এখন কিছু বিষয় এমন আছে যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শুধুমাত্র বিসমিল্লা বলেছেন আর রহমান রাহিম বলেননি এ সুনির্দিষ্ট দলিল আছে যেমন খাওয়ার আগে আপনি বিসমিল্লা নাকি বিসমিল্লাহ রহমান রাহিম বলবেন এ ব্যাপারেও সুস্পষ্ট দলিল পাওয়া যায় সুনানা তিরমিজের একটি হাদিসে উম্মুল মুশার্জুল্লাহআ আলাহ আনহা থেকে বর্ণিত হাদিস রসুল্লা সাল্লাই বলেছেন খাবার সময় বিসমিল্লা বলো আর যদি খাবার শুরুতে বলতে ভুলে যাও তাহলে বলো আলহি ও আক্ষ্য করুন রসুল্লাহ বিসমিল্লাহ আলহি ও আখিরিহি বলতে বলেননি এই হাদিসে রসুল্লাহ সাল্লাই খাবার শুরুতে বিসমিল্লা বলতে বলেছেন এবং তিনি এই কথাটি দুবার বলেছেন প্রথমবার বলেছেন খাবার শুরুতে বিসমিল্লা বলতে দ্বিতীয়বার বলেছেন যদি কেউ খাবার শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যায় তাহলে কি বলতে হবে যদি শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যান আপনি তাহলে যখনই মনে পড়বে তখনই বলবেন বিসমিল্লা এই হাদিসটি ইবনে মাসউদী তাল আনহু থেকে বর্ণিত হয়েছে ইবনু হাজার আল্লাহ সালানী রহমাহুল্লাহ বলেন এই হাদিসটি উক্ত বিষয়ের অর্থাৎ খাবার আগে বিসমিল্লা উপর বর্ণিত সবচেয়ে নির্ভুল ও অকাট্য হাদিস এখানে মত বা ইফতিলাফও আছে যেমন ইমাম আন্না তার আল আজকার গ্রন্থে বলেছেন খাওয়ার পূর্বে বিসমিল্লা বলার চেয়ে বিসমিল্লাহির রহমান ইরাহিম বলা উত্তম শাইকুল ইসলাম ইবন তাইমিয়া রহমাউল্লাহ বলেন ক্ষেত্রে বিসমিল্লাহির রহমান ই বলার অনুমোদন আছে যাই হোক ইবন হাজার আল্লাহ সালামী রহমাউল্লাহ আন্না এই উদ্দীতির ব্যাপারে মন্তব্য করেছেন যে বিসমিল্লার চেয়ে বিসমিল্লাহির রহমান ইর বলা উত্তম এর সপক্ষে কোনো দলিল আছে বলে আমার জানা নেই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 রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কখনই কোনো কিছু গোপন করতেন না বিশেষ করে কোনো কিছু শেখানোর সময় তিনি ছিলেন মহান আল্লাহর পক্ষ থেকে একজন ফয়সালা প্রদানকারী এবং তিনি যখন কিছু দেখতেন সেই বিষয়ে ফায়সালা দিতেন তিনি অমর ইবনে আবিআল্লাহআ বলেছিলেন উল বিসমিল্লা অকুল বিয়ামিক অকুল মিম্ম ইয়ালিক বিসমিল্লা বলো ডানহাত দিয়ে খাও এবং পাত্রের নিকটবর্তী অংশ থেকে খাও এখন অনেকেই বলবেন যে এই বিষয়টিকে এত গুরুত্ব দেওয়ার কি আছে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 তাই আমি নিজের পক্ষ থেকে আরো সামান্য কিছু যোগ করব। করবো আর এভাবেই ইসলামে বিদায়তের অনুপ্রবেশ ঘটে ইসলামের নতুন বিষয় সংযোজন করা আল্লাহ ও তার রাসুল ইসলামকে কথা বলার মতোই। মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে এক জুমায়ার দিনে উমারহ ইবনে ওয়াইব দেখলেন বিশার ইবনে মারওয়ান মিম্বরে দাঁড়িয়ে তার হাত তুলছে তখন উমারা বললেন কব্লা আল্লাহ এই দুহাতকে অপমানিত করুক তিনি আরো বলেন আমি নবী মিম্বরে দাঁড়ানো দেখেছি আর তিনি কখনোই তার বেশি আর তর্জনী করেননি নবী সাল্লাহাম শুধু এতটুকুই করেছিলেন তুমি কোথা থেকে এই নতুন বিষয়ে আমদানি করলে ইমাম আন্না এই বর্ণনার ব্যাপারে বলেছেন খুদবার সময় হাত নামিয়ে রাখা শুননা কয়েক মাস আগে আমি এ নিয়ে একটি আর্টিকেল লিখেছিলাম কারণ আমি এলাকার একটি মসজিদে জমা পড়তে গিয়েছিলাম একজন যুবক তো তিনি এই বিষয়ে আলোচনা করলেন এবং বললেন খুঁজবার সময় দু হাত না। আর তারপরই মসজিদে গণ্ডগোল লেগে গেল তোলা সাহসে উত্তেজিত কথাবার্তা শুরু হয়ে গেল তাই আমি এই বিষয়টি পরিষ্কার করার জন্য আর্টিকেলটি লিখেছিলাম অমারা রাজিয়ালাহু থেকে বর্ণিত এই হাদিসটি ছাড়াও এই বিষয়ে আরও একটি হাদিস মুস্তদারাক আল হাকিমের বর্ণনায় এসেছে এমনি অমর রাজি আল্লাহ আনহুমা একবার এক লোককে হাঁচি দিতে দেখলেন তিনি বললেন তুমি হাঁচি দেওয়ার পর কি বলো তুমি বলবে আল্লাহামদুলিল্লা আসলে ওই লোকটি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা বলেছিলেন অর্থাৎ তিনি ওয়াসালাম আলাহ রসৌলিল্লাহ এই অংশটুকু বাড়িয়ে বলেছিলেন লক্ষ্য করুন ওয়াসালাত আলাহ রসুল্লাহ এর অর্থ বেশ চমৎকার শান্তি ও বরকত বর্ষিত হোক রাসুল্লাহ উপর। তাহলে হাঁচি দেওয়ার পর বলতে মানা করে দিলেন তিনি চেয়েছিলেন লোকটি যেন শুধু এই সময় আলহামদুলিল্লাহ বলে কেননা রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম শুধু আলহামদুলিল্লাহ বলেছেন বাড়তি কিছু বলেন নেই ইবনু আবেদিন বলেন তোমাদের কেউ হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবে আর এর সাথে আলা রসুলিল্লা যুক্ত করা অপছন্দনীয় আর সৈয়তই বলেন যদিও রসুল্লাহ সাল্লি সাল্লাম তার খুদ বা শুরুতে আলহামদুলিল্লাহ ওসাল্লা সাল্লাম আলাই রসুলিল্লা বলেছেন তথাপি এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে হাঁচির পর এটার বলা জঘন্যবিদ হাঁচির পর তাই শুধু আলহামদুলিল্লাহ বলবেন কারণ নবী সাল্লি সাল্লাম আল্লাহামদুলিল্লা বলেছেন আর কিছু বলেননি যদি কেউ আপনার আলহামদুলিল্লাহ বলার পর সেটার জবাব দেয় ইয়ারুকাল বলে আপনি সেটা জবাব নিন তারপর আলাদাভাবে আপনি চাইলে আলা বলুন যতবার ইচ্ছা বলুন কোনো সমস্যা নেই কিন্তু হাঁচি দেবার পর শুধু আলহামদুলিল্লাহ বলবেন নবীসাল্লাইসাল্লাম যে কাজটি যেভাবে শিখিয়েছেন সেটা ঠিক সেভাবেই করতে হবে এখানে আমরা আবার খাবার ব্যাপারটিতে ফিরে যাই রাসুল্লাহ সালাম বলতে বলেননি এছাড়া আপনারা এ ব্যাপারে আয়সা এবং ইবনে মাসুদ রাজি আল্লাহআমা থেকে বর্ণিত হাদিসগুলো সম্পর্কেও জেনেছেন ইবন হাজার আল্লাহ সালানী যেগুলোকে এই বিষয়ের সর্বাপেক্ষা নির্ভুল হাদিস সাব্যস্ত করেছেন সুতরাং এ সকল হাদিসের অনুসরণের মাঝেই কল্যাণ নিহিত আছে এছাড়াও এমন কিছু বিষয় আছে যেখানে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম শুধুমাত্র বিসমিল্লা বলার কথা উল্লেখ করেছেন যেমন স্বামী স্ত্রীর সহবাসের সময় তিনি কথা বলেছেন বুখারি ও মুসলিমে আছে বিসমিল্লা আল্লাহনা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 এক নাম যিনি সবকিছু সৃষ্টি করেছেন নির্দিষ্ট আকৃতি দিয়েছেন আল্লাহ হল ওই নাম যা শুধু মহান আল্লাহ নির আয়াতে আল্লাহ বলেন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 নিশ্চয় হে মূসা আমি তোমাদের রব সুতরাং তুমি তোমার জুতা খুলে ফেলো কেননা তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ আল্লাহ বলছেন নিশ্চয় হে মূসা আমি তোমার রব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 एरप ठीक पर अल्लाह नामह कर এবং আমি তোমাকে মনোনীত করেছি অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে তা শুনতে থাকো নিশ্চয়ই আমি আল্লাহ আমি ব্যচিত অন্য কোনো ইলাহ নেই অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থে সারাত কায়েম করো সুরাতোয়াহার তেরো ও চোদ্দ নম্বর আয়াত দ্বিতীয়বার আল্লাহ বলেন ইনাল্ল আমি আল্লাহ তিনি এখানে বলেননি ইন্নানি আনা রব্বুকা তিনি রববুকা বলেননি কিছুক্ষণ আগেই তিনি নিজেকে রব নামে অভিহিত করেছেন আবার এখন আল্লাহ বলছেন এর কারণ কি প্রথমে মূসা আলাই সালাম ভীত হয়ে পড়েছিলেন তাই আল্লাহ সব আলা তাকে আশ্বস্ত করলেন যে আমি তোমার দিকে খেয়াল রাখবো তোমাকে রক্ষা করব নিরাপত্তা দান করব এবং সাহায্য করব।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 আমরা পরবর্তীতে আসমাওয়া সিফাত নিয়ে আলোচনা করার সময় এই বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোকপাত করব। এখানে একটি বিষয়ে বলা প্রয়োজন আর তা হল শুধু আল্লাহ শব্দ দিয়ে কোনো জিকির নেই আমরা দোয়া প্রশংসা সম্মান ও শাহাদা সব কিছুতেই আল্লাহর নাম উল্লেখ করি কিন্তু শুধু আল্লাহ শব্দ দিয়ে জিকির হয় না কারণ এটাই আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লামের শিক্ষা সুতরাং একশোবার আল্লাহ আল্লাহ আল্লাহ বলাতে আপনার কোনো ফায়দা নেই আপনাকে তাজবি হাতে নিয়ে একশোবার আল্লাহ বলতে হবে না বরং আপনি বলুন আলহামদুলিল্লাহ আপনি বিসমিল্লা বলুন লাহ বলুন সুবাহ আল্লাহ বলুন আপনি এভাবে বলুন যে ইয়া আল্লাহ আমার এটা খুব প্রয়োজন কিন্তু তা না করে শুধু আল্লাহ আল্লাহ জিকির করার শিক্ষা নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে দেননি মূলত সমস্ত গুনবাচক নামগুলো আল্লাহ নামের অনুসরণ করে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 একইভাবে আল্লাহ নামটির মধ্যেও তাওহিদের তিনটি শাখাতে বিশ্বাস অন্তর্নিহিত আছে বরং আল্লাহ নামটি না মূলত এর মূল শব্দ ইলাহে এই তিনটি শাখার সমন্বয় ঘটেছে এবং এতে ইমান তাহিদ আল উলুহিয়ার অন্তর্ভুক্ত একটি অংশ হচ্ছে তাওহিদ আর রুবুবিয়া কিন্তু এর উল্টোটা কিন্তু না তাহিদ আর রুবুবিয়ার অংশ তাহিদ আল উলুহিয়া নয় আর আল্লাহ শব্দটি মূলত উলুহিয়া থেকে এসেছে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 কেননা এ অন্তর আল্লাহ নামকে ধারণ করেছে আল্লাহ তো যেন তেন কোনো নাম নয় যে অন্তর প্রকৃত অর্থেই আল্লাহ নামের মর্মার্থ বুঝেছে সে কোন গুণাকেই আর ছোট ভাবতে পারবে না আপনি যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ আদায়ের জন্য বিসমিল্লাহ বলেন আপনি দৈনিক সতেরোবার আল্লাহকে ডেকে এর ফরজ আদায় করেন আপনাকে প্রতিদিন ফরজ সালাতে সুরা ফাতিহার সাথে সতেরোবার বিসমিল্লা বলতে হয় সেই সাথে সুন্না সালাত হিসাব করলে আরও বারো বার বিসমিল্লা বলতে হয় এটাকে অন্যান্য শব্দের মতো নিছক কোনো সাধারণ শব্দ মনে করবেন না আল্লাহ এ কোনো মামুলি শব্দ নয় আল্লাহ এ নিছক কোনো শব্দ নয় কেউ কেউ তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজা প্রেসিডেন্ট স্বামী স্ত্রী ইত্যাদি ব্যক্তিদের নাম নেবার সময় এত বেশি ভক্তি ও শ্রদ্ধা অনুভব করে যে তা আল্লাহর প্রতি তাদের ভক্তি কেও ছাপিয়ে যায় না অজিবিল্লা কাজেই আপনি আল্লাহর নাম শুনলে আপনার অন্তরে কেমন উপলব্ধি হয় তার মাধ্যমে আপনার ইমানের গভীরতা কতটুকু তা যাচাই করুন পঁয়তাল্লিশ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 আপনি সেই একক সত্তার নাম নিলেন যিনি সাতটি স্তর বিশিষ্ট ভূমিকে আপনার নিচে সুবিন্যস্ত করেছেন মাত্র একটি শব্দ দ্বারা কুনফায়া কুন এবং তারপর আপনাকে নিঃসৃত বীর্য থেকে সুন্দর ও শ্রেষ্ঠতম আকৃতিতে সৃষ্টি করেছেন তাই যখনই আপনি কোনো বাক্যে আল্লার নাম শুনতে পাবেন সবসময় মনের গভীর থেকে উপলব্ধি করবেন এবং আল্লার নাম নেওয়ার সময় এই বিষয়গুলো স্মরণ রাখবেন সুরা আজ জুমারের সাত আল্লাহ সুত আরো বলেন শুভ হু অত ম্রী কু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 অনেক ব্যাপক বারকুম আল্লাহআ মুহাম্মি ওসলিম আসসালামাইকুম ওরকাত এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাসির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ